আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা দূরদর্শনের সামনে বসে পিস বাংলার অনুষ্ঠান উপভোগ করার প্রয়াস নিচ্ছেন তাদের সকলকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমাদের आलोचना जहा भ प्रकृत शांति लाभ उपाय की बेपारे हाजिया प्रयोजन विषयगलि जा पालन मध्यमें लौकिक और परलौकिक जीवन प्रकृत शांति लाभ करते मे आलोचना रेखेल आबाद सामने आज আয়োজন উক্ত বিষয়ের উপরে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর সঙ্গে আছেন সাথে শেখ আবদুরাজ ইউসুফ এবং আছেন শেখ শহীদুল্লাহ খান মাদান আমি জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা আমরা এ আলোচনা করব যে এমন কিছু বিধিবিধান যা আল্লাহ সুবাহ আহতলা সময় ও অবস্থার প্রেক্ষাপটে আমাদের উপরে হালকা করে দিয়েছেন আমরা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত উপভোগ করেন তারা অবগত আছেন বিগত পর্বে সালাতুল কসরের উপরে আলোচনা করেছিলাম আজকের পর্বে রয়েছে মুসাফিরের সম এ সম্পর্কে শেখ শহীদুল্লাহ খান মাদান আলহামদুলিল্লাহ হাবিল ওসলাত ওয়াসম আলারসুল হিল বাদ। জি মহতারাম আমরা যে বিষয়গুলি নিয়ে সম্মানিত দর্শক শ্রোতার সামনে উপস্থাপন করছি প্রকৃত শান্তি লাভের উপায় ইসলাম মানুষের জন্য কখনোই কঠিন বিষয়টাকে চাপায় দেয়নি বরং মানুষের সাধ্যের অনুকূলে যেটা इसलम से दिए दृष्टान स्वरूप हमते सफर अवस्था श्यम पालन करा को सन्देह नहीं रमजान मासर श्यम पालन करा प्राप्त वयस्क स्वगृहे बसबाकारी सुस्थ मानुषर मुसलिमान व्यक्तर जो फरज रमजान जखे जाए अल्लासुब्हाना तलाशाहिदा नींकु मुस्राारा फलियाुम যে রমজান মাস পেয়ে যাবে তার বিকল্প পথ নেই তাকে স্যাম পালন করতো তবে ছাড় দিয়েছে ইসলাম যদি সে ব্যক্তি অসুস্থ হয় সম্ভব হচ্ছে না সিয়াম পালন করা যদি সে ব্যক্তি প্রয়োজনে সফরে চলে গেছে তাহলে ইসলাম তার জন্য তার মনের চাওয়া অনুযায়ী ইসলাম বিধান দিয়েছে মনের চাওয়া অসুস্থ ব্যক্তি বলে আমি যদি একটু সুস্থ হতে পারতাম তাহলে স্যাম রাখা আমার জন্য কতই সহজ হতো আল্লাহ সুহান হাত তালা তার মনের চাহিদা অনুযায়ী বিষয়টাকে সহজ করে দিয়েছেন অসুস্থ অবস্থায় বাধ্য করা হয়নি শ্যাম পালন করা একজন মুসাফির সফরে রয়েছেন তার বিশেষ প্রয়োজনে ব্যবসা বাণিজ্য বা আরও কোনো কাজেই হোক না কেন কিন্তু সেই অবস্থায় তারও মনের জাহিদা। যদি আমি বাড়িতে থাকা অবস্থায় সিয়াম হতো তাহলে আমার জন্য কতই সহজ হতো ইসলাম তার জন্য বিষয়টিকে সহজ করে দিয়েছে যে না সফর অবস্থায় স্যাম পালন করা অপরিহার্য বিধান নয় বরং তাদের জন্য অন্য এক সময় যখন বাড়িতে ফিরবে অথবা যখন অসুস্থ ব্যক্তি সুস্থ হবে তখন তারা রমজানের স্যামগুলি পালনামিন ওখার তারা অন্য সময় সেই স্যামগুলি পালন করবে এমনই সহজ বিধান শেখানি অত্যন্ত সুন্দর বলতেছিলেন তো আমরা আবারও ফিরে আসবো ওনার কাছে শেখ আবদুল জি আল্লাহতালা আমলের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে মানুষের জন্য প্রত্যেকটা কর্মই সহজ করেছেন যখন যেটা মানুষের ওপরে কঠিন তখন আল্লাহ তার একটা সহজ বিধান করে রেখেছেন সেম তার একটি আবু হরাজি আল্লাহতাল বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম রামাজান মাসে একদা আসরের টাইমে ঠিক আর কিছুক্ষণ পরই সূর্য ডুববে এরকম সময়ে দেখলেন মানুষের গতি খুব কঠিন অনেকেই সক্ষম কিন্তু অনেকেই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবে এরকম পরিবেশ তিনি আঁচ করছেন না পরিস্থিতি দেখে তিনি আসরের টাইমে সবার সামনে তিনি এক গ্লাস পানি পান করে নিলেন তিনি এতে সবাইকে দেখাতে চাইলেন যে এখন আমরা সফরে আছি সব মুসাফির শ্যাম পালন করা জরুরি নয় তোমরা শ্যাম ছেড়ে দাও এরপরে আল্লাহ রসলের কাছে সংবাদসুল একটা শব্দ উল্লেখ করেছিলেন উলায়ক আল ও সাত হচ্ছে অবশ্য সফরে স্যাম পালন করা যায় একাধিক বোখারি মুসলিমের হাদিস বোঝা যাচ্ছে আমি বাস্তব দেখাচ্ছি সিএম ছেড়ে দেওয়ার ব্যাপারে আর তোমরা এখন মনে করছো যে আমরা সিএম রাখছি এটা তো নেকির কাজ নয় এটা হলো এখন না করা তিনি শব্দটা দুইবার উল্লেখ করেছেন ওরা না ওরা না এইরকমই একটা মুসলিম গ্রন্থে একটা হাদিস রয়েছে আনাসরাজি আল্লাহতাল বলছেন যে আল্লাহ রসুল সাঁ হাঁটছেন তখন দেখলেন বেশ কিছু লোক জমা হয়ে ভিড় করছে কি ব্যাপার তো অমুক লোক অজ্ঞান হয়ে গেছে তারা তার উপরে সবাই পানি ঢালছে এবং ছায়া করে আছে তখন আল্লাহ রসুল বললেন যে লাইসাল যে কেউ যদি সফরে শ্যাম পালন করে তাহলে সে নেকি পাবে না অর্থাৎভাবে সফরে শ্যাম পালন করতে হবে কষ্ট করে এমন ইসলামে নেই কেননা একাধিক হাদিসে বোঝা যাচ্ছে যে সাহাবিগুন বলছেন আমাদের অনেকে শ্যাম ছেড়ে দিতেন আমাদের অনেকে শ্যাম পালন করতেন তবে কেউ কারোর প্রতি নিন্দা করতেন না কেউ বলতেন না যে আপনি সিএম ছেড়ে দিয়েছেন কেন কে বলতেন না যে আপনি সিএম করছেন না কেন বা করেন না কেন বা আমি করছি এরকম কিউ কারোর প্রতি নিন্দা জানাতেন না এটা একটা সহজ বিধান আল্লাহর পক্ষ থেকে সফরের জাজাকাল আল্লাহ শেখ অত্যন্ত মনজ্ঞ আলোচনা আমরা ফিরে আপনার কাছে এ পর্যায়ে শেখ শহীদুল্লাহ খান মাদানি আপনি বলুন যে আর কোন কোন ক্ষেত্রে বা এর বিকল্পের মাধ্যমে আমরা অব্যাহতি পেতে বিধান এখানে আরো আল্লাহ যেমন একজন মুসাফিরের ওপর বাধ্য করেন নি তাকে সিয়াম পালন করতে অন্যভাবে একজন অসুস্থ মানুষ তাকেও বাধ্য করা হয়নি সিয়াম পালন করতে বরং যখন সুস্থ হবে তখন সিয়াম পালন করবে আবার এমন কোন মানুষ হতে পারে যিনি অসুস্থ কিন্তু তার কখনো সুস্থতা আশা করা যায় না স্থায়ী অসুস্থতায় ভুগছেন এই যদি অসুস্থতায় তিনি সিয়াম পালনে একেবারে অক্ষম হয়ে থাকেন তাহলে তার জন্য ইসলাম বিধান সহজ করে দিয়েছে তার প্রতিটি সিয়ামের বিনিময় একজন দরিদ্র মানুষকে খাওয়ানোর মাধ্যমে তার এই আবাদতটি সে পালন করবে ঠিক একই ভাবে আল্লাহ রেখে দিয়েছেন মানে তাকে আর এটা পালন করা লাগবে না অন্য কেউ তার পক্ষ থেকে করতে পারে তার একটা হচ্ছে দুরারোগ্য ব্যাধি যেই কখন ভালো হবে সে ব্যাপারে নিশ্চিত নয় সে অন্য জনকে প্রতিদিন সকাল সন্ধ্যা খাওয়া হবে से इच्छा कर ले जन के खावेमे आर दूध पान कर खाई श्याम कर सब मन रखा भलो তারা যদি ইচ্ছা করে যে আমরা কাউকে না খাইয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং তাদের জন্য তাকে দুই দিন পরে করতে হবে রমজান পর্যন্ত তাদের তার সময়ের গতি অনুযায়ী করবে যেমন ভাবে আপনার ওই ঋতুবতী নারী তালা আনহা বলছেন যে ঋতুর কারণে আমার যে শ্যামগুলি ছুটে যেত সেই আমি পালন করতাম মনে হয় আমাদের সমাজে যেটা প্রচলিত বলে মানুষ যদি এটা ঠিক নয় তার ভিত্তি নেই একজন মানুষ অসুস্থতার কারণে অথবা এমন বৃদ্ধ বয়সের শেষ পর্যায়ে পৌঁছে গেছে শ্যাম পালন করা সম্ভব তাহলে এর বিনিময়ে সে একজন দরিদ্র অন্য যাকে আপনি খাদ্য দিচ্ছেন সেও একজন দরিদ্র কিন্তু অসুস্থ সিয়াম পালন করা তার পক্ষেও সম্ভব নয় জি ফরজ নয় অক্ষম সে ব্যক্তি এ অবস্থায় আপনি তাকে খাদ্য দিতে পারেন সে যদিও শ্যাম না রেখে থাকে একটি বিষয়ের অবতারণা আমি করব শুধু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সেটা হলো এই যে আমরা দেখতে পাই যে একজন মানুষ যখন মারা যায় তখন তার পক্ষ থেকে আরে পন্দেগি পালনের কোনো ব্যবস্থা থাকে না भूलुझी से जखनी को मानुष अस्वस्थ अवस्थाए मारा जाए तक तेरेगुला उत्तराधिकारी सूत्रे आद के समय धारा आलोच्य विषय इनशाला तरफ अपेक्षा थकून अलैकुम अरहमद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 প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলায় মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি করেছে মানব জাতির জন্য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 सबकि देखते पृथ्वी नियमित अनुष्ठान अल कुरानी पवित्र एवं विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना जानते हम देख कुरानस बृहस्पतिवार सन्ध्याचारोटे अल्लाम वरमी वबरिक सम्मानित दर्शक श्रोता थार धन्यवाद बरतर पर আবারও আমরা ফিরে এসেছি সেই আলোচ্য বিষয় নিয়ে যেটা আলোচনা চলছিল এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে শ্যাম আদায়ের বিধান সম্বলিত বিষয়টি আলোচনা হচ্ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখ আব্দুরাজ্জে বিন ইউসুফ আলোচনা করছিলেন আমরা ওনার কাছে আবারও ফিরে যাচ্ছি বোখারি মুসলিম গ্রন্থ একটা হাদিস এসেছে মুত্তাফাকালাই যে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার অভিভাবক সূত্রে যারা আছে ছেলে যদি তার শ্যামটি তার মানত মানা হয়ে থাকে শব্দটি এই ধরনের ব্যবহার হয়েছে তো সেম থেকে গেল তার মানত মানার সেম আছে যখন তার মানতের যাবে যে আমি তিন দিন শ্যাম পালন করবো মানত মেনে ছিল এরকম যদি থেকে অবশ্যই তার অভিভাবক যারা আছে তার ছেলে তার মেয়ে আরও কেউ তারাকে শ্যাম পালন করতে হবে কোনো মানুষ যদি অসুস্থতা অবস্থায় পাঁচ দিন থেকে গেছে পাঁচটা শ্যাম রামাজান করতে পারেনি পরিস্থিতি দেখে তার অভিভাবকে তার ছেলেমেয়ের উচিত ছিল দৈনন্দিন সমান শ্যাম তার ছেলে মেয়েকে করতে হবে না ওই দিন সমান তার খাদ্য দিয়ে দিবে দিয়ে দিতে হবে দশ দিন শ্যাম পালন করতে পারেনি দশ কেজি প্রতি একদিন সমান অর্ধসা সোয়া কেজি খাদ্য হোক হোক আমাদের শরিয়াত কতটা সহজ ও সহনশীল করে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরেও সেখানে আমরা দেখি যে কিছু মানুষ বিভিন্ন অজুহাতে সেরিয়াতের পা হতে চান না বা সেরিয়াতের বিধানাবলী মানতে অনিহা প্রবণতা এটা কখনো উচিত নয় তালা আমাদেরকে মাফ করুন তো শেখ মাদানি আপনার কাছে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে এই ফিদিয়ার যে অপশনগুলো রয়েছে গর্ভবতী মহিলা বা দুগ্ধদায়নি মহিলা এদের সম্পর্কে একটু বিস্তারিত বলুন জি মোহতার আমেদের বিষয়ে বিশেষ করে একটি আব্বাস পক্ষ থেকেই বর্ণনা তা হল যারা দুই শ্রেণীর যে মায়ের পেটে বাচ্চা রয়েছে যার পক্ষে যে পেটে পর্বে বাচ্চা রয়েছে এই অবস্থায় তার জন্য সিয়াম পালন করাটা এটা সাধারণ মানুষ বুঝে যে এই অবস্থায় সাধারণভাবে চলাটাই তার জন্য কষ্টকর এটা অত্যন্ত কঠিন কিন্তু এই অবস্থায় যদি আরও পালন করতে হয় নিজের জন্য কষ্টদায়ক সন্তানের জন্য একটি ঝুঁকি বিষয়টি ঝুঁকিপূর্ণ বিষয় এজন্য ইসলাম এমন মায়ের জন্য অনুরূপভাবে ছোট্ট বাচ্চা এখন তিনি দুধ পান করাচ্ছেন যদি শিয়াম রাখেন তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হলো শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের একটা হ্যাঁ একটা স্থুল চিন্তা বা একটা ভুলের ভিতরে আমরা ছিলাম শুধি। দর্শক শ্রোতা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এটা যেটা আমাদের শাহকরা আলোচনা করলেন সাহেক আরেকটি বিষয়ের অবতারণা আমি করতে চাচ্ছি এই যে ছিয়ামের যেমন একটা কাফারা এখানে একটা পেনাল্টির মাধ্যমে আল্লাহ সুবাহনাহ তালা অব্যাহতি পাওয়ার একটা অবকাশ দিয়েছেন আমরা দেখতে পাই ভূমহাদেশে অনেক জায়গাতে সালাদ অসুস্থজনিত কারণে কোনো মাইগিয়ে আদায় করতে পারেনি অন্যায় কাজ রাসুল সাল্লাই এরকম বিধান দেননি সলাতের কোনো কাপড়া নেই সলাতের কাপড় সলাত মহাতালাম এখানে দুটো বিষয় জি বল একটা হলো হলো অমৃত কাজার বিষয় বলতে সমাজে একটা কথা রয়েছে আপনাকে অমৃত কাজা আদায় করতে হবে জি তা কিভাবে প্রতি ও আপনি ওই দুই তিনবার জহরের সময় জহর আসরের সময় দুই তিনবার আসরের মাগরীবের সময় দুই তিনবার মাগরীবের এই ধরনের ফতোয়া দেওয়া হয় কোন মুফতি সাহেব ফতোয়া জারি করে দিলেন যে এতদিন সালাদ করতে পারেনি হিসাব করে দিলেন এই কাপড়া দিতে হবে এটা বলা যেতে পারে মুফতি সাহেবের পকেট ভরা ছাড়া বিভিন্ন কোন উদ্দেশ্য মনে হয় না তার পক্ষ থেকে দান সৎকা করতে পারে সেটা সাধারণ ভাবে কিন্তু এই ধরনের নিয়তে কখনো করা উচিত হবে তাহলে এই বিষয়ে খুব স্পষ্ট থাকা উচিত যে অবশ্যই অমরি কাজা নামে কোনো সলাপ নেই পক্ষ থেকে আমাদের মুসলিম ভাই বোন অনেকে করছে অবশ্যই জানতে হবে এটা একটা বিধাত্র জি না জরুরি ভাবে আমার মুসলিম ভাই এই আমল থেকে ফিরে আসতে হবে এই আমল করতে গিয়ে আর এ আমাদেরকে সতর্ক থাকতে হবে উদ্দেশ্যে সেটা হচ্ছে জানাজার সালাদি জানাজার সালাতে অনেক সময় অনেক আত্মীয় উপস্থিত হতে ব্যর্থ হলে এটা ওই মাইয়ের পক্ষ খুব একটা অপরাধ মনে করে এই কখনো কখনো এটা হওয়া উচিত নয় বরং সকল মুসলিমকে একটু গুরুত্ব দিতে হবে আর নিকটাত্মীয় হলে আত্মীয় জানা যায় আমি গ্রহণ করব। এটা তারও হক রয়েছে আত্মীয়তা যে মুসলমানের উপরে মুসলমানের ছয়টি হক রয়েছে অধিকার রয়েছে এই হকের অর্থ এই নয় যে আমাকে বলবে তারপরে যাবো জানতে পারলে যেতে হবে যেতে হবে তার মানে হক জানানো হয়নি অন্য ঠিক অন্য বরং আপনার কাছে খবর যে কোনো মাধ্যমে পৌঁছলেই আপনার উচিত হলো সেখানে গিয়ে অংশগ্রহণ করা এরকম রাগ করার অর্থই হলো এমনিতেই থেকে যায় একজন আরেকজনের উপরে তার একটি হচ্ছে মাতা যখনই কোনো মানুষ মারা যাবে তখন তার জানাজা শরিক হতে হবে শুধু এটাতে অধিকার নয় বরং এটা যেমন অধিকার সব দান করা হয়েছে আর মাটি দেওয়া পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে অংশগ্রহণ করতে পারলে নয় তাহলে আমরা ওখানে আপনার একটা কথাটা স্পষ্ট করে রাখি যে অবশ্যই তাকে তাড়াতাড়ি মাটি দাও যারা পেরেছে উপস্থিত হবে যার জন্য অবগত হলেন এতক্ষণে যে আসলে আমাদের করণীয় কর্তব্য ইসলামের হাজিয়াতের বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো যেখানে ইসলাম আমাদেরকে ছাড় দিয়েছে ইসলাম আমাদেরকে একটু সহনীয়ভাবে আদায় করলেও গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছে সেখানে আমরা এটা আল্লাহ আল্লাহাকের পক্ষ থেকে একটা নিয়ামত মনে করতে পারি আর এই নিয়ামতের শকুর আদা করে আমরা বেশি বেশি আল্লাহ সুবাহনাহ তালার আনুগত্য করব। আল্লাহ এবং তোর রাসুলের ফরমান মেনে চলব অ্যাজ এ মুসলিম হিসাবে এটাই আমাদের এমনি দায়িত্ব আসুন সে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা প্রকৃত শান্তি অর্জনের উপায় অবলম্বন করি আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে আমিন আকুল হদা আস্তিমসলিন আসসালামুমাত <سؤال> ربنا, الله، ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس وي الله يا رب الدنيا ربنا الله ليس وي الله يا رب الدنيا امه الصحراء يا شعب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 এই দায়িত্ব পূরণ করুন ইসলাম থেকে দূর অবৈধ দৌড় অবৈধের মোহ বিপথে গমন গমন অপসংস্কৃতির চর্চা আর অনেক সমস্যা হতাশাগ্রস্ত যুব সমাজ क्यों जुवक जरूरी इसलमर आलो आधुनिक सभ्यता जुब समाज आज रत साढ़े एगार सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीस टी